আবু ওয়াকিদ আল্লাহিত আল্লাহ বসেছিলেন তার সাথে ছিলেন এবং একজন চলে গেলেন আবু ওয়াকিদ রাজিয়াল বলেন তারা দুজন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন অতঃপর তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অপরজন তাদের পিছনে বসলেন আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল তখন আল্লাহ রসুল সাল্লা অবসর হলেন সাহাবিদের লক্ষ্য করে বললেন আমি কি তোমাদের এই তিন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো না তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করল আল্লাহ তাকে আশ্রয় দিলেন অন্যজন লজ্জাবোধ করল তাই আল্লাহও তার ব্যাপারে লজ্জাবোধ করলেন আর অপরজন মজলিশ হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিলেন আর আল্লাহও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন